जमन तुम्हें दिले तुमी दीले जमीन दिए छोअम सुखेर समाज घोड़ते दिले चमोनी खोरा जमन तुम्हें दिले जमीन दिए छुअस मखेर समझ घूरते दिले कै मुनि कोरा तुम दया फुरा दया फुरा पुरा कृष्णा निवार दिले स्वच्छ साधु पानी जठुर जला ते यार तेजारल फसल जानी बंद नगर चट्ट्रामे प्राचीनतम आंदोरक शाहिमस्जिद मार्केट द्वित अवस्थित आई सीबी प्रडक्शन इटनेाधिक कैसेट सीडिडी तथा माल्टीमिडिया वज माहफिल तेलावत इसलमी संगीत हाम नाथ डक्यूमेंटर फिल्ड नाटक कौतुक सह विभिन्न इसलमी माल्टीमिडिया प्रडक्शन समूह पाइकार खुचरा बिक्रय ইসলামিক শাহিদ আমি মসজিদ মার্কেট দ্বিতীয় চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا عادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصعب الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه السلاة والسلام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 اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله تشفت ججا بجماله সন জমি ঔখ সালি সালো আলি হ আলী লোলা কমালি কুজা বিকে সালো আলি হ আলী রহে মেরে মতক মেরে মতক হওয়ি কাবা বনে মেরে মধিয়ারে মদিনা বলা গল কমালি কষাবি জমালি হাসনত জমে ওখ উদ্যোগে আয়োজিত মহতীবার্ষিক তফসিল মাহবিল মাহবিলের মহতারম সদর সভাপতি হজরাত বুজুর্গ আওয়ামায়াম সমে সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মসজিদে কোরআন করিমের মা মাহফিলে। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্দারি মোহাম্মদ আরবি সকলের জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে পড়ে নেই সল্লাহ আলহিউ যার আগমনে আধার ঘুষিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষেরই হাতে তাইফের জমিনে জেনবি রক্ত ঝরাইছিলেন ওহদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন উম্মতের নাজাতের জন্য শেষ কান্নায় যারা হাজারিত আল্লাহ রাশে আজিম দৌত লক্ষাধিক মানব জমিনে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে পাগলপাড়া রাহমতের নবী বরকতের নবী দো জাহানের সর্দার নবী ইমাম্বিয়া নবী নাম্বিয়া নবী শাহমুদ নবীন রহমতুল্লিল নবী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 আপনারা আলো কিন্তু একটা জায়গায় বসে আছেন আলো নিয়ে আপনারা বসে আছেন এই আলো গুলো যদি এবং এই আলোর দ্বারা আল্লাহকে দেখা যায় দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়া পুরাটাই অন্ধকার আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর দুনিয়া আখেরাত এই শব্দটুকুন লেখা আগে জানানো হয়েছিল যে হুজুর দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে এবার আল্লাহ তালার আফেরা তার জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রসিদে এবং এটা আলো হাসান বশ্রী শ্রেষ্ঠ একজন বুজুগ ছিলেন সন বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বশ্রী রহমতুল্লাহ আল্লাহ এই হাসান বশ্রী রহমতুল্লাহ আলহের শায়খ ছিলেন জন্ম হয়েছিল হজরত ফারুক রাজি আল্লাহ খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ আনু সকলে পড়েন রাজি আল্লাহ আনহু হজরত উমরের যুগে জন্ম জন্মের পরে ওনাকে দেওয়া হয়েছে হজরত উমর বললেন খেজুর আনছ কিছু আনছ মধু না কিছু আনিনি কিছু নাই কি দিমো মুখে আগন্তুক বলে হুজুর হজরত রাজিয়াল নিজের মুখের লালা বের করে বুসি রহমতুল্লা মুখে লাগাইয়া দিলেন প্রথম খাওয়ান খাবার আমিরুল এর মুখের লালা হজরত জিব্বার লালা জিব্বাটা তো অনেক দামি এই লালা যে প্রথম খাইল সেও তো দামি জীবনের প্রথম খাবার যারা ওই মুখের লালা হইল কারণ হজরত ওমরের জিব্বাটা একটা মেজাজ অফির জিব্বা হজরতা মতো ওনার মেজাজ মতো আরবেও হজরত মাকাম সম্পর্কে বলেন্লাহাল্লাম এরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান রসুল আগন্তক বলে হুজুর তাহানিক তো আপনি করাইলেন নামটাও আপনি রেখে দেন নামটাও আপনিই রেখে দেন বাচ্চার নাম এখনো রাখা হয়নি আপনি নাম নামকরণ করেন নাম রাখেন হজরতর বললেন সম্মুহ হাসানানহ হাসানুল ওয়াজিব তার চেহারাটা তো খুব সুন্দর তাই তার নাম হাসান রকম করে দিলেন তো আরে ফিলেটের আওয়াজ না এটা আমাকে দিচ্ছে মার্শাল এই তো পারেন আলহামদুলিল্লাহ এই যেমন হাত তুলছিলেন সবাই এইদিকে খেলা আদব আছে না ফুটবল খেলাটা তো আদব আছে বল একটা এটার লাথলা করবে এটার একটা আদব আছে জাদবী করলে মাহবুলের আদব নেই আমাদের বাপ দাদাদের কিছু মালভুজ বলি একটা মালভুজ আমাদের পিছনে চলে গেছে আল্লাহর জাননাতে তারা বলে বা আদব বা নসিব বে আদব বে নাসিব মানে যারা আদব হয় তারা নসিব ওয়ালা হয় যাদের আদব থাকে না নাসিব খারাপ হয় এই আদব হইলো সবকিছুর আদবের মজদি হিসেবে না করা আগ্রহ নিয়ে বসে থাকা গুরুত্ব সহকারে কথা শোনা আদব আপনারা ভাবতেছেন হুজুর আপনি খুব বড় মূল হিসেবে নাকি আপনার সাথে আদবের সামনে আদবের সাথে আপনার সামনে বসে থাকতেই बड़ो ना क्योंकि बड़ो कतििया रहमत आल चेयर नरउद्दीन गवहरपुर रहमत चेयर हुसैन अहमद मदन रहमत आलहर चेयर এই চার আশ্রফ আলী থানিদাদিফার চেয়ার ইমাম্মু ইউসুফ ইমাম শাহি ইমাম মালিক এর চার এই চিয়ার গুলো সাহাবায়ামের চার আকাবের চার আবু বকরের উমরের ওসমান আলীর চেয়ার দাম আছে না সাহাবি দাঁড়ায় ওয়াজ করত এই জন্য আলোচনা নসিহত ওয়াজ নসিহত হতিরের আলোচনা বিনি আলোচনা ছোটও করতে পারে কিন্তু যে করতেছে তার কথা না কোন জায়গায় তারা বলতেছে কোন জায়গায় বসে বলতেছে না আমি বলে না আমিন হজরত উমর বলি সমু হাসানুল ওয়াজি তার চেহারাটা সুন্দর নামটা হাসান রেখে ফেল বসরায় থাকে এবার হাসান করছে এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর সে আসিম দেখত কানে এরকম পাওয়ার ছিল আল্লাহরে ডাকলে আল্লাহটাকে উত্তর দিতে ওইটা অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের ক্ষমতা দিয়ে দিল না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আপনার মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনি হয় সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খো ফো খাসিয়াতে খোদাবন্দিনিয়া ক্যান্দা কান্দা বুণার পর্দা সরা ফেলাইতে চোখের পাওয়ার বাইরে গেছে বসে রাত এসে গেছে আবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বৈশাখ আপমানের দিকে তাকাইলে এলে আকাশের সব দরওয়া গুলা একটা একটা করে খুলে যায় ওরকম মানুষ তো এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করত যে হাসান বছরের কলমেও হাতেও অনেক পাওয়ার সমন অগ্নি পূজক ছিল হজরত হাসান বসি তাকে দাওয়াম দিলেন তাহলে মা পরও মুসলমান হয়ে যাও বলে কি আখরাত যদিও দুনিয়া হাজির আখরাত অনুপস্থিত দুনিয়ার সামনে আছে আখরাত গোপন আছে যদি কালেমাটা পয়া মুসলমান হয়ে যাও অস্থায়ী জগৎ আল্লাহ জগতে তুমি যত অপরাধ করে দিবে যা গুণা করছো ইসলাম সব গুণা ধাকা দিবে এক নম্বর লাভ দ্বিতীয় নম্বর কালেমা পুরে মুসলমান হইলা আল্লাহ তালা তোমাকে অস্থায়ী দুনিয়া নয় স্থায়ী আফেরাত জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায় দিবে মুখে হবে না এটা লেখা দেন কালে লেখা দেন আসান বসির রহমতুল্লাহ এটাকে লেখা দিলেন না লেখা দিলাম সাথে নবিনীর হাদিস লেখা দিচ্ছে ইসলাম গুণামিতায় দেয় তাই গুণাশেষ কালেমা পড়লে সমউন অগ্নি পূজক এই কাগজটা নিয়ে পয়রা এবার বলতে যে হাসতানি কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম ভাই কাগজটা আমার কাছে আমানত বলে হাসান আমি যদি মরে যাই আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান যেই সনদটা আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালিমাপুরে মুসলমান হয়ে গেলাম ইসলাম গ্রহণ করলাম দুনিয়া বাদ দিলাম আখেরাত আমি চাই কাগজটা আপনার কাছে আমানত রাখলাম আমি মরে গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিবেন আমি মরে গেলে আপনি আমার নামাজ জানাজান আমি মরে গেলে আমার লাশ লয়ে আপনি কবরের মধ্যে নামবেন আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনাদ আমাকে দিয়েছেন এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাপড়ের কাপড়ের ভিতরে দিয়ে দিলেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখ রাতের সাথে কাগজটা আমার আখের সাথী ফয়াল জবাবের জন্য গ্রিসটা আসলে কাগজ শো করব আমি জানি ও প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা নিজনের কালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বস্রি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমার মাপড়া দাও হাসান বস্রি কো এ কাগজটা আপনার হাতের লেখায় সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এইটা দিয়ে দেখায় দেখায় আমি জাননাতে চলে গেছি এই হাসান বস্রী রহমতুল্লাহ বলেন দুনিয়া যেটা নগদ তোমরা দেখতে পাইতেছান হাসান বস্রী বলে আপ দুনিয়া কুল্লুহা জুলমাতুন হাসান বস্রী বলে দুনিয়া পুরাটাই হল অন্ধকার হ্যাঁ দুনিয়ার মধ্যে কিছু আলো কিছু জায়গা আছে দুনিয়ার মধ্যে কিছু আলো আছে যে আলো দিয়ে জন্নাথ দেখা যায় কেস আলো আছে যে আলোর দ্বারায় দেখা যায় কিছু আলো আছে যে আলোর দ্বারায় পুলসেরাতের পার আলো গুলা পাইবার কোথায় যেন গোটা দুনিয়া হলো অন্ধকার মজলিস ওলামাদের মসজিদ গুলোই শুধুমাত্র আলোকিত বাকি গোটা দুনিয়াটা অন্ধকার যারা ওলা মাদের মজলিশ থেকে কে পর্যন্ত আলো নিতে পারবে তারাই নবীদের কাছে মাধ্যমে তেমত পর্যন্ত হেফাজত হবে যারা ওই আলো কাছে যায় আলো গ্রহণ করতে পারবে তারা ওই আলোর দ্বারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে আসলে দুনিয়া পুরাটা অন্ধ দুনিয়া খেলতামাশা যা আছে সব অস্থায়ী হাল এগুলো সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না স্থায়ী আখেরাত জান কিন্তু আল্লাহ বলে বস্তু আসলে ইনসানের ইনসানকে বলতেছে তোমরা দুনিয়াকে আফেরাতের উপরে প্রাধান্য প্রদান করো সুরায় আলার শেষ ভাগের আয়াত আপনাদের সামনে তেলা বলতেছেন মানুষ তোমরা কিন্তু দুনিয়াকে বসতে তোমরা আখরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো তার মানে আসলে কিন্তু আখরাত দামি নয় এরকম ভাব নাকি দামি হলো আখরাত অস্থায়ী কম দামি হলো দুনিয়া দুনিয়া অস্থায়ী জিনিস আখরাত মানুষ ইনসান তবুও দুনিয়ার প্রতি মায়েল বেশি হয় কারণ কি দুনিয়াটা হলো নগ তার আখরাতটা হল বাকি মানুষ নগদে বিশ্বাসী তাই দুনিয়ার প্রেমে পড়ে যায় আর যারা আহ আল্লাহ তারা নগদে বিশ্বাসী নয় তারা আল্লাহ এরা এরা রাতের মালিক হয়ে যায় তোরা দুইটা ভাব জন্মের মাধ্যমে দুনিয়ায় আগমন মৃত্যুর মাধ্যমে আখেরাতে গমন জন্ম দিয়ে অবস্থায় দুনিয়া এসেছি মৃত্যুর মাধ্যমে আখেরাতের দরওয়াজা খুলবে আল্লাহ টোটালি জগৎ বানাইছেন তিনটা তিনটা জগৎ কয়টা জগৎ একটা জগৎ বানাইছেন তার নাম দুনিয়া আর আখেরাতের মধ্যে দুইটা ভাগ বানাইছেন জানা তার জাহান নাম আলাদা জগৎ दुनिया बन एक जगत जगत बन जाना जगत बन जहां दुनिया हाल खेल दुनिया नगदे सुंदर सजाई मानसर का सकल नगद नगद न्यामत हाजिर कर तब नियम गुख कख हासि कख कान्ना ए दुनिया जगत आल्ला सजाइन आज जगत हल जान जर शुद्ध आनंद और हासि स्थायी आनंद द्वारा जगत हल जहान नाम स्थायी द्वारा जहान नाम अशांति व्यतिरिक अन्न और किस नई जाना भेतरे अशांतर नामक वस्तु नई शांति शांति दे দুই দর্জা দিয়ে দিতে দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়া সাজেন কবি হুখ হা নাম কবি সুখ হভি দুঃখ হি কে নাম দুনিয়া হি क्या থা হিস দুনিয়া বদল ত अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है कखो सुख कखो दुख य मानुष हासलोले पुत्र सतान जन्म ग्रहण कर खबर पाल तारा गेस का बाप मारा गादल यवसाय अनेक लाभवान हासलो খবর পাইল তার দোকানে এমন একটা জগতের নাম হলো দুনিয়া এই দুনিয়া মানুষকে আল্লাহ তালা দিয়েছেন আফরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য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 তার এক দিঘদ জমিন খরিদ করা সম্ভব নয় ওই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে বান্দা তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ জান্নাত যে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথে হয়ে যাব দুনিয়া ত্যাগ করবে এখন কথা হইল সহজ কথা দুনিয়া আসমান জমিনের মাঝখানে নগদ নেওয়া মত এটা দুনিয়া যা কিছু ঘটতেছে চোখের সামনে এগুলো দুনিয়া আর গোপন আছে আখেরাত এই দুনিয়া ত্যাগই কারা আর দুনিয়া ধরলো কারা যারা দুনিয়া ত্যাগ করলো তারা জান্নার ধরে ফেললো আর যারা দুনিয়া ধরলো তারা জান্নাত হারায় ফেললো দুনিয়া আগমন সবার এক কিন্তু আখের আছে আগমন দুই দুনিয়া আগমন করার সময় সবাই এ अवस्थाए जन्म ग्रहण कर मार पैर रक्त माखा अवस्थाय जन्म ग्रहण कर दुनिया आगमन सकल मायर पैर दुनिया आशा कान्नार आवाज दे सकल जत मानुष दुनिया आसलो रक्तमाखा अवस्था आसलो आयसा कान्नार आवाज दिल एक क्वालिटी आगमन सकल मेर पेटे दस मास दस दिन अथवा कम बजलो आल्लासल जगत आल्ला नामक जगत बनाई अस्थायी जगत आलमी आरवा मार पेटे ढुका आलदा जगते रखें जगत जन्मे माध्यम दुनिया जगत स्थायी रा मानूष ओ पर तारे मूल्यायन आगे तारे मूल्यायन मानसर दोष आल्लासरारुप আখেরাত হল ভালো আখেরাত হলো স্থায়ী যদি এই স্থায়ী জগতের মালিক কেউ হইতে পারে দুনিয়ার হায়াতে তার আগমন হবে একরকম গমন হবে একরকম আর যদি আখ রাতে আসল দামি ঠিকানার মালিক না হয় তাইলে মৃত্যুর দরওয়াজা দিয়া আখ রাতে আগমন হবে তার আর রকম দুনিয়া আসছে হালত এক কিন্তু আখড়াতের দিকে এবার আখড়াতে যাবে কেউ হাসতে হাসতে যাবে কেউ কানতে কানতে যাবে আন্তিদতকি হ يزحكون مسرورا أنت الذي ولدتك أمك باقيا والناس حولك يزحكون مسرورا فجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك زحكا هو مسرورا في يوم موتك زحكا هو مسرورا. प्रथम एसा भवे केंदे छा तुम एका हेसे प्रथम इसे भवे केदेला तुम्हें एका हेसे सब एमन जीवन तुम करठन मरणे हासिबे तुमी कदिबे भुवन मरणी हासिबे तुम्हे भुवन जब दुनिया हयातमे चैगी दुनिया सब तरह तल्लुक नई से दुनिया क्यों तो नजर पड़े रही से जंगनाथर मध्य एम जर दुनिया अवस्थान है एक कथा रही दुनिया उपरे क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 दुनिया दुनिया माल सामान लोभ नारे तालोक नेहनत सब मिले होते मानस हे हो सतान लालन पालन करते आखिरत पावर आशा आलिम बनाते सन्तानी बनाईते মাল কামাই করতেছে আখ রাত পাওয়ার আশায় মালের জাকাত দিতেছে মানুষগুলো যখন বিদায় নিবে ওই যে দুনিয়া আসার সময় যেমন কেঁদেছিল এবার আখরাতে যাওয়ার সময়ও কানতে থাকবে আর এমন তার এমন অভাগা ইনসান দুনিয়াতে থেকে বিদায়ের আনন্দে আত্মান জমিন সব হাসতে থাকবে ভালোই হয়েছে এই কম বস্ত চলে গেছে দুনিয়াই তখন হাসতে থাকবে কারণ হলো হাদিছে পাকের মধ্যে আছে তার দুনিয়া মানুষের জন্য দুনিয়ায় দোয়া করে আর দুনিয়া লোভি একটা মানুষের জন্য দুনিয়ায় বদুয়া করে তার দুনিয়া মানুষের জন্য দুনিয়ার গাছে দোয়া করে দুনিয়ার মাটিতে দোয়া করে গাছে আল্লাহরে দেখে দেখে কয় আল্লাহ এ লোকটা তো তার দুনিয়া দুনিয়া তারা। আল্লাহ এ লোকটাকে আমার ছায় আর কিছুক্ষণ বসায় রাখো আর যারা দুনিয়া ধরছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলে আল্লাহ আমার পাখ থেকে উঠায় যাও। আমার ছায়া কি তোমার নাম যাবে এমন একটা বান্দা বসায় দিতে পারো না দুনিয়া কি আখের হাত ধরছে তার জন্য দুনিয়ায় দোয়া করে আর আখরা কম দামি দুনিয়া ধরতে কম দামি দুনিয়ায় ওর উপরে লান হচ্ছে দুনিয়া ওর উপরে লাল এখন জায়গায় আছেন কারা দুনিয়া ত্যাগী আর কারা দুনিয়াওয়ালা কারা দুনিয়া দাস আর কারা দুনিয়া ত্যাগি এই দুনিয়া ত্যাগী কারা এর আলোচনা খুব সাক্ষাৎ করে আল্লাহ করেছেন শুধু কোরআন আছে যারা এই এই কাজ করবে তারা সফল কাম তারা দুনিয়া থেকে সুরায় আহলার শেষ ভাগ থেকে আপনাদের সামনে তেলা আওয়াজ করেছি মুরব্বীরা বসে রয়েছেন মুরব্বীদের সামনে তফসিল করার মতো যোগ নাই তবে যা হইতে পারে যা যা কিছু কিছু করছি ওইগুলা আপনাদের কাছে বলা দুনিয়া ত্যাগি কারা যারা দুনিয়া ত্যাগি তারাই সফল কাম আর যারা দুনিয়া ধরছে তারা কপালপুরা এজন্যে আমাদের বুজুর্গদের তাহাজতের নামাজের মোনাজাত বাবা তাহা যতের নামাজের সময় মোর বিরাল্লার কাছে কি তাহা কান্দে আর বলি ছুড়া গে রুসে দিলো তো না ছুড়া কর গে রুসে দিলো তো না তো ফজলে খাশ করমস তফজলে খাশ করমসব প তো ফজলে খাশ করব প্যারব আপনা কারণ আল্লাহ এলএমের মালিক হলে দুনিয়া ত্যাগি হয় না বহু আলেমা ছিল দুনিয়াদার কোরআন শরীফে যাদের ঘটনা আল্লাহ বর্ণনা করছে জাগায় জাগায় कुरान शरीर आल्लाई दुनिया बदनिया दुनिया त्यागी दुनिया सामप्लीट सम्पर्क नई এজন্য সাইকুল হাদিস রসুল বলেছে সকল নবীরা তাদের কবরে দিন দা করল নবীন সকল নবীরা তাদের কবরে দিন দা ইবরিহিম छात्रुजर बोले। बोलें बोल ना तो आसले की जिंदा नारजरत ज करा हादी तेलावा कर रजा थर दिगे फिर तक ওয়াকে হাতের মধ্যে লেখা হয় যে ছাত্র প্রশ্ন করেছে তার মোরা মধ্যে তার চোখের সামনে আল্লাহ মুবারক দেখা গেছে এই রহমাতুল্লাহ উনি বলেন যারা সত্যিকারের দুনিয়া ত্যাগী তারাই হলো ওর এসে ও নবী নবীরা দুনিয়া ত্যাগী জরা দু তাই নাই নীলে খুব আিনো দেখ নূর কে পুতলে খুব ইতি হিনো দেখ নূর কে পুতলে নারিত হই হি জিনকে সোনে কো ফলত হবাদতার এ ফিলত नाज करती है করত रहे दुनिया দুনিয়া रहे दुनिया দুনিয়া लेकिन বিলকুল ইস दुनिया से বেত হ বসিয়া ছে বেত ফে হরগজ না কপুর কো পানি ফিরে দরিয়া পে হরগজ না কপুর কো পানি রাখ দু এরকম থাকে যে সাদের উপর যেমন পানি লাগে না দুনিয়ার রাজ্যে চলাচলা করতেছে না কিছু না যারা দুনিয়া ছায়রা দিতে একেবারে ছায়রা দিতে আর যারা দুনিয়া ছাপছে আখ তাদের কাছে এসে গেছে আর যারা দুনিয়া ধরছে আখেরাত তাদের কাছ থেকে চলে গেছে জান্নাত তাদের হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ ছেড়ে মধ্যে এ তিনটা গুণ পাওয়া গেছে এরা আসলে দুনিয়াতে গিয়ে তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া গেছে তারা দুনিয়াতে গিয়ে তারা আসলে আখেরা ধরেছে এক নাম্বার যারা মালকে পাক সাফ ঘরে রেখেছে জাকাত বাইর করে দিয়া পাক মাল কাছে কলবের ভিতর থেকে বর্ধুন গুলা বাই করে দিয়া সুগুন গুলা ভেতরে নিয়ে আত্মশুদ্ধি করেছে যারা আত্মশুদ্ধি করেছে তারা হল দুনিয়া ত্যাগে এক দুনিয়া ত্যাগ করে ইদানীন কালের ইদানীন কালের মুসলমানেরা আত্মশুদ্ধি করা দুনিয়ার স্বপ্ন দেখে আত্মশুদ্ধির নামে দুনিয়ার স্বপ্ন দেখে তারা ইদানীন কালের ধন্য কিছু তীর ব্যবসায়ী আছে যারা আত্মশুদ্ধির নামে আত্মশুদ্ধির নামে দুনিয়া লুকিয়ে নিতে নিতেছে ইহুদি খ্রিস্টান দলের তাদের কাছে চলে আসছে আত্মশুদ্ধির শুদ্ধির নামে আত্মশুদ্ধি কয় মিয়া আত্মশুদ্ধি বুঝি খানকায় ঠামকুরা মিনার কানায় গেট বানাইলেই আত্মশুদ্ধি হওয়ার জায়গা গরুদ বললে आत्मशुद्धि आलदा किसी विषय लगे आत्मशुद्धिशुद्धिशुद्धि शर्त क्या कदे आत्मशुद्धि हजरत खान अबी रहमतुल्ला उत्तर दिए क्या जर भन्नता तर मध्य आत्मशुद्धि आ কয়ে সন্নত হলো আত্মসুদ্ধির আলামত আখ লাখ হল আত্মসুদ্ধির আলামত কয় আত্মসুদ্ধি কোন জিনিসের নাম কয়ে আত্মসুদ্ধি হলো আখ লাখের নাম কয়ে আখ আবার কোন জিনিসের নাম কয়ে আখ লাখ হল নাম একটার সাথে আর একটা আত্মসুদ্ধি কিসের নাম কয়ে আত্মসুদ্ধি আখলাখের নাম আখলা কোন আখলাখ কোন আখলা যে আখলাটা মোহাম্মদ হয়েছিল ওই আখলা নাম আত্মশুদ্ধি বাবা ইন্নাকাল ফুলক আজিম যেটা ওইটা আত্মশুদ্ধি আর ওই আখলাখ আবার কোনটা আখলাখ ফুলকটা আর নদীর সন্নতের নাম যাদের মধ্যে আছে তাদের মধ্যে আখলাখ আছে আর আখলা যাদের মধ্যে আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে তারা আত্মশুদ্ধি করেছে তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে এদের নাম আল্লাহ বিনা হিসাব জান্নাতিহীন বান্দার খাতায় উঠায় রাখছে রসুল আরবি আল্লাহ আখলাকে ফুলকে আজিম দান করেছিলেন এই জমানায় কেউ যদি খুলুকে আজিম দেখতে চায় আলাইকে দেখতে পারে আকাবেরা উলাময় দেওবানকে দেখতে পারে এরা খুলুক আজিমাল সাহেব আজিম এরা এরাই আত্মশুদ্ধিওয়ালা এরা দুনিয়া থেকে কারণ আসর গুলো ফেরে পাওয়া যায় বলা হয়েছে হলো হাসান আর হাসান কাছে বলা হয় হইলো একটা দিলে এখন অনেকে বলে যারা রাজনীতি করে আওয়াজ শুনতেছে মাইকের এরা মনে করতেছে তাই তো আমরা হাসানের ভিতরেই আছি কেমনি বিএনপি একটারে মারলে আমরা আওয়ামী আমরা আর মারে মেরে একটার বদলে একটা দি একজনের রক কেটে দিলে আমরা আর একজনের সমান সমান আর একটা হলো কয়েকটা কোনটা আঘাত কাউকে আঘাত করলে পরে আঘাতের বদলা আঘাত দেয় না আজিম আফলা কে আজিমা কয়েটা কোনটা কয়েকটা হলো আঘাত দিলে পরে কিছু তো বলেই না উল্টা দিয়ে আঘাত দেয় তার উপকার করে যে আঘাত দিল তার উপ করতে থাকে এটা করেছেন। কেউ আঘাত করলে পাল্টা আঘাত তো নাই চুপ নাই বরং তার উপকার করতে থাকে কেউ কাটা ভিসাইতেছে রাস্তার মধ্যে আল্লাহর রসুল একদিন সকাল বেলায় কাটা নাই তো তার জন্য খবর দেওয়ার জন্য এমন যেটা আখলাকে আখলাক তার নাম হলো আখলা কাজিমা আমাদের এক মুরুব্বি খুব সুন্দর করে বুঝাইছি এক ছাত্র খালি বলে কি করবা যায় সেটা ঘুষি দিবা একটা করে ঘুষি দিবা তিনজন প্রথম যে এক তার ঘুষিয়ে দিছে ঘুষিয়ে দিছে পরে উনি তো ভাই হাতে একটা ঘুষি দিছে এমিয়া তরমুজ ব্যথা বাদ দিয়া ঠিক যে জায়গায় একটা দিতে ওই জায়গায় আর একটা মাইরে গেছে উত্তর আর যে আঙ্গুল টেনে সাথে দুনিয়ার সাথে রকম। মানে তাল্লুক হয়ে গেছে যে সে এই জিনিসগুলা বুঝেই না আমাদের এক মুরব্বী বলে এই আখলা যদি কেউ দেখবার চাও তাহলে দেখো তাদের ভিতরে আখলাখ আজিম আছে দুনিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই নরবর নাই কোন সম্পর্ক নাই দুনিয়ার থেকে তারা নিজের আলোক করেছে এ কারণেই তো ওলামায় দেবনকে গালি দিলি করে দেবা করে গালি দেয় এদেরকে রাজাকার কার বলে গালি দেয় এরা নাকি তালেবান সন্ত্রাসী সন্ত্রাসী বলে কোরআনওয়ালা দের গালি দেয় আল্লাহর কসম তালেবানের মেনুতের গায়ও রক্ত আছে बांगलार जमीन ओलाम गाए ओल मे कैराम गाए तक्त आई रक्त बदर रक्त सम्पर्क रक्त ओहधे रक्त सम्पर्क रक्तर जत युद्ध मैदान साहब रक्त दिएा जहाणा उज्जीवित रक्त ওই সাথে এগুলোর সম্পর্ক রক্ত আলাপ হইত তাহলে যে জিব্বাটা দিয়া গালি দাও তোমাদের ওই জিব্বাটা চিরা ফেলায় দিত রক্তের সাথে সম্পর্ক এদের গায়ে আফলাকে এ কারণে তারা কিছু বলে না দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই कारो दुरे आवाज दिया कार्लाहर साथी सम्पर्किया तुम्हें जदि दुनिया त्याग होते चाओ जाननार जुदी दरबार चाओ त এই মানস এজন্য আখলা গুলাও এজন্য বলে তোমরা যদি এবার দুনিয়া সারবার চাও আখেরাতা এবার চাও তাইলে আল্লাহ কোরআনেও বলতে ইন্নামায়লামা আলম সমাজ আমার তারা ত্যাগি তারা আল্লাহর আলাই তোমাদের জন্য কারণ কারণদের মজলিসে গেলে আল্লাহ সম্পর্ক তোমার সাথে হবে আল্লাহর মোহাবত হবে এখান থেকে আল্লাহ পাওয়ার আলো পাওয়া যাবে কারণ সহকারে ওলামায়েরাম যারা আছেন তারা দুনিয়া ত্যাগী আপনারা আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার এক কথাই ভালো খেলতাম সম্পর্ক না সম্পর্ক আর এই আখরাতের সাথে সবকানি পীর বুজুরগের সহপত দরকার কয় আত্মসদ্ধি তো লাগবে আর দুইটা জিনিস লাগবে কয় জিকির লাগবে আর নামাজ পড়া লাগবে আল্লাহ তিনি বলেন আল্লাহ তালা জিকিরের কথা বলেছে আল্লাহ তাল নামাজের কথা বলেছে তার মানে হলো আত্মসুদ্ধিও লাগবে কলবের পবিত্রতা লাগবে জিকিরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের এবাদত সুন্নতের মধ্যে আল্লার কাছে সবচেয়েতে পছন্দের এবাদত হল আল্লাহর নামের জিকির এজন্যের জিকিরের কথা বললা রসুলের তাম সুন্নতের কথা বলে দিতে আর এবাদতের মধ্যে ফারায়জের মধ্যে আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের হলো নামাজ নামাজের কথা বল সকল ফারায়জের কথা বলে দিছে তার মানে সকল ফারায়েজ যারা আমল করে সকল সুনামের উপরে যারা চলাফেরা করে এবং আত্মা আত্মাকে যারা গাইরুল্লাহ থেকে মুক্ত রাইখা আল্লাহ তালার সাথে যারা কলককে জোড়ায় রাখে তারা হল দুনিয়া ত্যাগে তারা বান্দা। হল জান্নাতিবান্দা আওয়াজ করা যারা এই দুনিয়াকে দুনিয়ার থেকে আলোক হয়ে আশীবাদ ধরছে এরাই মুসলমান আসলে এই মুসলমানরাই হিসাব জান্নাত এবং এরাই হল সত্যিকারের মোমিনে কামিল এদের জন্যই আল্লাহ সাজায় রাখছেন ওই জানাত আর দর আদাবিদি আমরা কেমন আমরা পড়ছি কালমা কালেমা পয়ার সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে সম্পর্ক রাখছে নাচ সাথে সম্পর্ক রাখছে কাপের মস্মিকের সাথে সন্ন্যতের বালাই তালাশ করে পাওয়া যায় না এবাদত বন্দিগীর গ্রাম তালাশ করে পাওয়া যায় না গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা ব্যক্তি জীবন ভরপুর গুণাহের দুর্গন্ধ দিয়া পুরো পারিবারিক জীবন ব্যাপার দা বেহায়াপনার সব আমাদের সামাজিক জীবন তাকে বরবাদ এর ফেলাইতেছে আমাদের আমাদেরকে যদি বলা হয় তাহলে দুনিয়া দার না ইমান ঠিক আছে ময়রা বোঝা যাইবো ইমান ঠিক না মরলেই বোঝা যাইব এজন্য আমাদেরকে मध्य दस टा गुण रखा जाए जरा दसटा दोष बाहर दसा गुण पेयला रेखा दीबी एरा हल आत्मशुद्धि वालाजे कलबिच्छन्नता अनयन कर फेले কলবের ভিতরে হিংসা রাখা যায় কলবের ভিতরে বিদ্বেষ রাখা যায় হিংসা বিদ্বেষ পাবা গুনাহের মজা কলবে রাখা যায় কলবের মধ্যে আল্লাহর মহাব্বত রাখা যায় কলবের মধ্যে নবীর মোহাব্বত রাখা যায় কলবের ভিতরে কারে খায়েরের আগ্রহ রাখা যায় এবাদত রাখা যায় कलबरे मुसलमान मुसलमान भाइयत रखा जाए हिंसा कलब आल्लाहब रसुलर मोहब्बत दिए घरे रखते भलो भलो गलब घरे रखते आत्मशुद्धि वाला दुनिया तल्लुक न তাদের তাল্লোক হল আল্লাহ জাল্লাহ আল্লাহ বুঝা যাবে না আল্লাহর মোহাব্বত বুঝা যাবে এবার উত্তর দ্বারা আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মহাব্বতের ধার হয় আল্লাহর মোহাব্বত যার দিলে আছে ও জিকির করা করাবে না যেমন বেলাস জিকির আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায়ণির বাইরে না নৌকা জিন্দাবাদ বের হয় ধান জিন্দাবাদ বের হয় লাঙ্গল জিন্দাবাদ বের হয় ইসলাম জিন্দাবাদ বের হয় না দলের স্লোগান বের হয় নেতার স্লোগান বেরো হয় আল্লাহ নাম বেরোয় না কিরো মোহাম্মদ দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নেমে যায় পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না আল্লাহর মোহাম্মত বোরকা নিষেদ্ধ করে তখন নড়াচড়া করে না ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলো বেলো কাণ্ড গটায় তখন কিন্তু আল্লাহর মোহাম্মতের দাবি করে এইভাবে আল্লাহর মোহাম্মত এভার মোহাম্মত যদি গুনার দাঁড়ায় না সে উলা ধরার জন্য মস্তির যাবে গা তাই এটা কেমনে বুঝলো ওই যে দেখো আকাবির উলামায় দেবন তাকায় দেখো হজরত ইয়ান मुसाबा करते नामजिदे ढुबते डुबते तकबी उल्ला फिटे गा নামাজ পড়েছে নামাজের পরে হজরতিয়া তব নান তুমি দারুলম দেওবন্দের প্রথম শাইকুল হাদিসের নাম দারুলম দেওব প্রথম শাইকুল হাদিস আমি অসুখ হই নাই রে আমার চিন্তায় ধরছে কিসের চিন্তায় ধরেছে হুজুর তাই আমার চিন্তায় ধরছে আজকে চল্লিশটা বছর হয় নামাজের তোক বিরেউলা ছোটে না আজকাল নামাজের তক বিরেউলাগতেছে যদি আসার থেকে মাগরীবের মাঝখানে আমার মৃত্যু হয়ে যায় তাহলে নাই চল্লিশ বছরের তকবির উলার কোনো মূল্য আল্লাহর কাছে নিতে পারবো না মাগরিবের আজানটা হইবার দাও আমারে আল্লাহ কদমে দাঁড়াইবার দাও আমার মালিকের সামনে আমারে দাঁড়াইতে দাও আমি যদি আবার তকবির সহকারে মা গরিবটা আদায় করতে পারি একা কি সত্য হয়ে যাবে আল্লাহু বলেন আল্লাহ আল্লাহর উলির কলবে আছে বাইতুল্লাহর মহাব্বত আল্লাহর উলির কলবে দুনিয়ানা আল্লাহর উলির কলবে আছে রসুলের মহাব্বত মদিনা ও আল্লাহর মোহব্বত আল্লাহর উলির কলবে আছে তকমিল পর্যন্ত কেউ যদি রসুলের পূর্ণাঙ্গ আল্লাহ যে বাইতুল্লাতে যাবিনি তল যাই জায়গা কয় হুজুর ভালোই তো হয় কারণ আল্লাহরুলিরা তো যখন বাইতুল্লাহ থেকে দূরে থাকে বাইতুল্লাহ তখন তাদের চোখের সামনে থাকে चोर सामने चोर सामने पर नारी बोखने गुना बसे आल्लाई चोख बंद कर लेतुल्लासे कारण मोहब्बत वायतुल्लारे मुझे फिर कट मेरा कर, फिर অল্লা কোয়া আল্লাহ মুঝে ফিরকত রাহ কর ফির ও মকা ইদে আপরা ইদে আতী হ কবি জান মিনা কোর কভি মদানো উমজ মাদে আজ মা উমনুয়া ইদে আ কবি চকর কবি চকর লগানা হাদু কিল করবা কো মুড় ও মঞ্জর ইদ আট হে নিগাহ সৌকে জব উঠতি সৌকে যাব উঠতি হেরাবুল বা কলমের ভিতরে হজের প্রেরণা থাকছে তোমার ইদ্রে কয় যাইবা না হজে যাবো না মানে হুজুর অবশ্যই যাব তুমি না আমার দুনিয়া ধার বলো আমার তো কত কিছু রায় খাইছি ওগুলো রায় খেয়ে তো যাইতেছি তুমি কম্বলের মায়াটা ছাড়তে পার্ল না তোমার তো বেহানকারী আছে ওইটার মায়া ছাড়তে পারো না ঋর মায়া ছাড়তে পারো না দশ টাকার মায়া ছাড়তে পারো না এক কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা কর্তন করতে পারব না এরা হলো দুনিয়া ত্যাগি কোটি কোটি টাকা লাখো ইজ্জতের বিনিময়ে একজন ওলির সামনের থেকে সুন্নত কোন কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয় কোনদিন সম্ভব নয় এরা হলো দুনিয়া সম্ভব নয় দুনিয়ার সাধারণ একটু সুন্দর দাঁড়ির মধ্যে এটাকে না পাক ড্রেনের মধ্যে ফালাইয়া দিলা আর আল্লাহর ওলি যারা আসলে তারেকের দুনিয়া তারা কেমন দেখো ওই যে হসায় মদানী রহমতুল্লাহ আলাই ওই যে মুসি মাহমুদুল হাসান দেহ বন্দির আরে কত নির্যাতন করেছে বুকের উপরে বালুর বস্তা দিয়ে রাখছে যেন আবার তাহা জুতের নামাজ না পরে বালির বস্তা চাপা দিয়ে রাখছে জুলুম করতেছে নির্যাতন করতেছে একবার এক ইংরেজ আমাদের বাপ দাদাদের দাঁড়ির মধ্যে পর্যন্ত ব্লেড লাগাইতে চায় কেসি লাগাইতে চায় ইংরেজরা জুলুম করে তাদের সাথে আল্লাহর রসুলের সাথে কি তার লগ্য দাঁড়ির মধ্যে যখন কেটিটা লাগাইতে গেছে হজরত মদানি কান্জা দিয়া কয় জালেন কোথাকার গলার মধ্যে চুরি ও ব্যথা পাবো না সন্নতের মধ্যে আঘাত করো না করে যাবাই আঘাত দিব না এরকম হওয়ার কারণে কিন্তু পারে গেলে সানাম দিনে আওয়াজ আসছে আজকের হাজিরা হসপিটে আসছে হাদিস তার সুন্নতের পরিবর্তন হয় না হাদিস তার আখলাকের পরিবর্তন হয় না কিন্তু আল্লাহর অলিদের কি হাল হাজি বাইতুল্লাহেছি রসুলের মোহাব্বত এজন্য কেউ যদি দুনিয়াটা কি হইতে চায় আফরাক যদি কেউ ধরতে চায় তাহলে তাকে আত্মশুদ্ধিওয়ালা হইতে হবে আত্মশুদ্ধি মানে কলমের ভিতরে কিছু গুণ জায়গা দিতে হবে যে আল্লাহ অলিরা আল্লাহর অলিরা জায়গা দিতে জিন্দিগি তার ভিতরে আনতে হবে এবারের জিন্দিগি তার ভিতরে আনতে হবে যাদের ভিতরে এগুলো এসে যাবে তারা দুনিয়াকে ছেড়েছে আখেরাত ধরেছে এরাই হল আল্লাহ তাল্লার জান্নাতি আমরা আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার সাথে কতে তাল্লোক করে আখরাতের সাথে সম্পর্ক করার তো অভিজ্ঞান করুক সন্ন্যতের সাথে সম্পর্ক এ বাদত্রম দিগীর সাথে সম্পর্ক করার দান কর সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন পা চক্ত নামাজ সকলে পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ পা চক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ ছোট ছোট সন্নত গুলো ছাড়বো না ইনশাআল্লাহ বড় সন্নত পারেন না তো ছোট সন্ন্যত আলো ছোট সন্নতের উপরে আমল করেন বড়টা পারেন না তো ছোটটার উপরে আমল করেন আমাদের এক মুরব্বিত বলতেছে কেউ যদি মসজিদে ঢুকতে না যায় না চায় তাহলে তাও মসজিদে ঢোকার আসতে হবে তাই একজনের কয়েক হুজুর বাথরুমে আবার ঢোকান লাগেনি বাথরুমে তো কেটে ব্যথা হলে এমনি দৌড়ে ঢুকে কয় না ঢুকা ওরে ও না ঢুকে ওকে ঢুকা বিবাদ मस्जिदे जाते समय बामपा दिए ढुकान शिखा हो रही फायदा द्वारा বাম্পায়ের দ্বারাই বাথরুমে ঢুকতে ঢুকতে বাম্পায়ের দ্বারাই যখন শূন্যতের আমল করবে তখন ওর ডাইন আল্লাহ করবে যে বলবে আল্লাহ একই দেহে দুইটা পাও একটা শূন্যতের আমল করে আর একটা করে না কেন এই দ্বারা বুঝে আছে নাই বুঝবেন কেমনি এদিক সেদিক এদিক তো আজ আজ ইনশাআল্লাহ যে পানি আজ তো তাই মুখ যুবক ভাইরা যারা আসতেন বাথরুমে ঢোকা শিখেন তো মসজিদে ঢোকা শিখতে হবে আমাদের মুরব্বীরা ছোট ছোট শূন্যতের কথা বলে